হামদুলিল মোহাম্মদু ুহলী নমুতলাহ কুপী মুসলিমুহন্ন সুতো রকুমুদী ফলক কুমি সিংদ মিপিংওয়জহ বিনহুমিজলঙ্কির সুহ্লিতস নীবল ইন্ই কুমরিব يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُسْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَاسَ فَوْسًا عَزِيمًا সাল আলা মুহাম্মাদি কমাসি আলা আলি বরাহি ইন্ন কহমি ত হো বারিকাল মোহাম্মদালি মোহাম্মদ কম রক্ত ই বরাহিমালা বরাহি ইন্ন কহমি তুম জি কার সম্মানিত মুরানুবহান দরবারে কোটি কোটি সুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে চোদ্দ শত আটত্রিশ সনের নয় জুলহিজা তারিখে সলাতুল জমুয়া আদায় এবং খুতপাতুল জমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র গড় মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারিম এবং হাদিসবী সাল্লাহু আলাইহাল্লাম থেকে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই রব্বুল আল আমিনের আদায় করি সকলে বলি আলহামদুলিল্লা সম্মানিত মুসলিয়ান কারাম আমরা সকলে জানি পবিত্র জুল মাসের আজকে নয় তারিখ অর্থাৎ আয়ামুল আসরের আজকে নয় দিন অতিবাহিত হয়ে যাচ্ছে আমরা इतिपूर्वे खुदबाई मास शुरू कर पंद्रह तारीख पर्त य पंद्रह दिन फजिलतमय बरकतमय तो थेके आज के नयन अतिबाहित जा दिनगुल अर्थात आगामी सप्ताह मध्य दस शुरू कर पंद पर्त यजिलतपूर्ण जिनगुल आई दिनगुलण्य दिनगुल दिनगुल ए सम्पर्मा अस्किर खुद भाई आलोचना करब इनशल्ला नयिखे पर आगाम जी दिन आसबर नाम कि यमन नाहर दस तारीखर नाम हलो यम नाहर এবং আরও তিনটা নাম বলছি যে দশ তারিখের নাম হলো চারটা একটা হলো ইয়মুল নাহার ইয়মুল উদ্ভা ইয়মুল আধহা আরেকটা হলো ইয়মুল হাজ্জেল আকবার। চারটি নাম দশ তারিখের একদিনেরই চারটি নাম একটা নাম হলো ইয়মুল নাহার একটা নাম হলো ইয়মুল উদ্হইয়া একটা নাম হলো ইয়মুল আধহা আরেকটা নাম হলো এই দিন আল্লাফাক কোরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন এই জন্য এটা ইয়মন নাহার আল্লাফাক আল কাউসারের মধ্যে বলছেন ফসলিনির ওয়ানহার ইন আইন কালকর রাসুল আমি আপনাকে কাউসার দান করেছি সুতরাং এটা সুক্রিয়া স্বরূপ ফসলিকা আপনি আপনার রবের উদ্দেশ্যে বেশি বেশি চলা তাদাই করুন ওয়ানহার আর বেশি বেশি করে কোরবানি করুন ওয়ানহার হার মানি কোরবানি করুন এই জন্য ঈদুল আজহার দিনে कुरबानी आगे कुरबानी सलाप्ट कर दिए फसलार आगे सलाद तुम्हार रबिर उद्देश्य सलाद काएम करो वन हार एर पर कुरबानी करोलेदुल आजाब मुबारकमय हवारिशने कारण दिन एक साथे सलाद नाहार सलायम कुरबानी दूटी गुरुतवपूर्ण इबादत के एकसाथेरा इनने नबी सल्लाम के आल्लापाय काउसार दान कर फसल्लिन एक, फसल एक गुरुतवपूर्ण नीति मेला जो आल्लाबीन के कतुलू नियम दिए असंख्य आल्लापाक नाम मध्य डूबे आई नाम सुक्रियारूप कुरबानी सला कौरबानी प्रत्येक मुमिने कोतव्य न्यामत शुक्रिया मान कुरबानी एक बड़ उद्देश्य हल सुल्लादेशन सुक्रिया एक बड़े उद्देश्य ये कुरबानी তাহলে এই জন্য এই দিনের নাম রাখা হয়েছে ইয়মন নাহার আরেকটি নাম হল ইয়মুল উধৈা হলো কোরবানির যে পশুটা এই পশুটাকে আর বলা হয় ও ধৈয়া এটা ইয়মুল উধৈয়া আবার এটার নাম ইয়মুল আধহা আধহা হল যেহেতু এটা দোহার সময় জবাই করা হয় কোরবানিটা করা হয় চলা দোহার যে সময় মানে আমরা যেটাকে চাষের চলাত বলে থাকি আমাদের দেশে ওই ছাস্তের চলাতের যে সময় পরবাণ এটা কিন্তু ওই সময় করা হয় তো এই এই এই দিনের আরেকটা নাম হলোল আধাহা আরেকটা নাম হল ইয়মুল হজ্জেল আকবর এই দিনে হজ্জে বায়তুল্লার গুরুত্বপূর্ণ পাঁচটি কাজ করা হয় এই পাঁচটি কাজ এক দিনে করা হয় এবং এটার পাঁচটার মধ্যে একটা ফরজ বাকি চারটা কাজে ওয়াজিম তো পরজের গুরুত্বপূর্ণ কাজগুলো একদিনে একত্রিত হয় এই এই দিনের নাম হল আকবর এই দিনের সম্পর্কে কয়েকটি হাদিস এসেছে সোনানে আবুদাউদের এক হাজার নয় শত পঁয়তাল্লিশ নম্বর হাদিস আবদুল্লাহ থেকে বর্ণিত দিন জিজ্ঞাসা করলেন হাজা আজকে এই দিনটি কোন দিন কলমাহার সাহাবাইকরাম বললেন এটা হলো ইয়াহার সাহাবাইকার এতদিন জানতেন যে এটা নাহার। নবিসাম বললেন হাজাল আকবর এই দিন শুধু ইয়াহার নয় এই দিনটা হজেরও দিন তাহলে হজ ইহাম নাহারের দিন নবী সালাম বলেন এটা হাজেল এটা হাজে আকবরের দিন যেহেতু এই এই তারিখে একটি ফরস এবং চারটি ওয়াজিব একদিনে একথ্রিত হয় এই জন্য নবী সালাম বলেন এই দিনটা হল হাজেলা আরেকটি হাদিস এসেছে সোনান আবুদাউদের মধ্যে এক হাজার নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লা বলেন্লাহার নবী সাল বলেন বৎসরের তিনশত দিনের মধ্যে সবচেয়ে মহান দিন আল্লাহ রব্বুল আলমিনের নিকটে নাহার এই কোরবানের দিন ইয়মন নাহারের দিনটাই আল্লাহর কাছে সবচেয়ে মহান আল্লাহ তিনশত চুয়ান্ন দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন আজ আমল যে দিনটাকে মহান দিবস বলা হয়েছে কারণ হলো এই দিনে এত গুরুত্বপূর্ণ এবাদত যে দিনটাতে আসছে বছরের অন্য কোনো দিনে এত গুরুত্বপূর্ণ ইবাদত আসে নাই এই জন্য নবিস বলেন এটা হলো আজ আমল আয়াম বৎসরের দিনগুলার মধ্যে সবচেয়ে মহান দিন সুম্মা কার্রে আর ইয়মুল নাহারের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন যেটা সেটা হলো ইয়ামল কার হইল আপনার এর পরের দিন অর্থাৎ দশ তারিখের পরের দিন এগারো তারিখকে আরবিতে বলা হয় ইয়মল কার অর্থাৎ সবচেয়ে উত্তম দিন হলো দশ তারিখ দশ তারিখের পরে সবচেয়ে উত্তম দিবস হইল এগারো তারিখ এবার আসি আমরা এই আমাদের করণীয় কি আমল এই দিনের গুরুত্বপূর্ণ সুন্নত আমল আমাদের জন্য কি কি দশ তারিখে আমরা কি কি আমল করব এবং দশ তারিখের সাথে এগারো বারো তেরো এই তিন দিনকে কি বলা হয় এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই তিন দিনের নাম হলো আয়ামুত্তাশরিক এই তিন দিনের তিন দিনও নাহারের সাথে সম্পৃক্ত এজন্য জন্য কোরবানি কয়দিন করা যায় চার দিন করা যায় মানে আমরা জানি তিন দিন কিন্তু কোরবানি ইয়মন নাহারও করা যায় ইয়মন নাহারের পরে আয়ামুত্তাশ্রিক যেই তিন দিন আয়ামুত্তাশ্রিক এই তিন দিন করা যাবে এগারো বারো তেরো তেরো তারিখের সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত তো এই তিন দিনকে বলা হয় আয়াসী এই তিন সাথে অর্থাৎ কিছু আমল আছে ১০ তারিখ থেকে একবারে তেরো তারিখ পর্যন্ত চলতে থাকবে আয়াম তাসও চলবে নাহারের এক নম্বর যে আমলটা সেটি হলো আতবীর ইয়মন নাহারের এক নম্বর আমল হলো তাকবীর তাকবীর এ যেগুলাকে আমরা তাকবীরে তার শেখ বলি তাকবীরে মোকাইয়াত অর্থাৎ তাকবীর দুই রকমের এই দিনগুলোতে দুই ধরনের তাকবির একটা হলো তাকবীরে মতলক আর একটা হলো তাকবিরে মোকাইয়াত তাকবীরে মতলক কোন দিন দিনক্ষণ সময় নাই এটা সব সময় তাকবীর চলতে থাকবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর এটা চলতে থাকবে আল্লাহ আকবর কাবীরা এই তাকবীর এগুলা হলো তাকবীর মতলব সব সময় চলবে এগুলা আর কিছু তাকবির হলো তাকবিরে মোকাইয়াদ এগুলো শুধু ফরজনামাজের পরে ফরজনামাজের পরে বিশেষ করে ফরজ সালাতের সালাম পিরানোর পরেই এই তাকবিরগুলো চলবে এগুলো বলা হয় তাকবীরে মোকাইয়াত এই দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ ১৩ তারিখ এই দিনগুলোতে এক নম্বর আমল হলো তাকবির পাক সুরাল বাকারাত দুশত তিন নম্বর আয়াতে আল্লাফাক বলছেন ওয়জকুরুল্লাহ মাদুদাত এই নির্দিষ্ট দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহর জিকির কর এই দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো ইমাম বখারি রাহমাহুল্লাহ বলেন যে এই আয়ামে মাদুদাত বলতে আয়াম তশ্রীখ আল্লাহাক আয়ামে তশ্রীখের দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহর জিকির করার জন্য নির্দেশ দিচ্ছেন এবং এই দিনগুলা হলো জিকরুল্লাহার দিন এগুলা অর্থাৎ এই দিনগুলো হলো আল্লাপাকের বেশি বেশি জিকির করার দিবস নবী সালাম সোনানা আবুদাউদের হাদিসে আসছে দুই হাজার আটশত তেরো নম্বর হাদিস নবী সাল সাল্লাম বলেন ইন্না সালাস, আল্লাহ রসুল সাল্লা একবার নবী সাহা সাল্লাম জীবনে কোরবানি করছেন দশ বছর অর্থাৎ মদিনা যাওয়ার পরেই নবী সাল্লাহ সাল্লাম কোরবানি শুরু করেছেন তো টোটাল 10 বছর নবী সাল সালাম কোরবানি করেছেন তো এক বছর মদিনাতে খুব দুর্ভিক্ষ দেখা দিল তো নবী সাল্লাম নির্দেশ দিলেন যে এই বছর তোমাদের বাড়িতে কারো বাড়িতে কোরবানির গোষ্ঠ তিন দিনের বেশি রাখা যাবে না তিন দিনের মধ্যে হয় নিজে খেয়ে ফেলতে হবে না হয় অন্যদেরকে দিয়ে দিতে হবে তা আলহামদুলিল্লাহ এর এক বছর পরে দুর্ভিক্ষ চলে গেল এখন আর দুর্ভিক্ষ নাই তখন নবী সরসরাম এই হাদিসটা বলতেছেন বলেন আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম আল্লহ মিহা কোরবানির গোষ্ঠের ব্যাপারে আনতা তিন দিনের বেশি যেন না রাখা হয় তিন দিনের বেশিও খেতে পারো জমা করে রাখতে পারো শুকিয়ে রাখতে পারো আরব দেশে তো তখন ফ্রিজ ছিল না ফ্রিজ রাখার ব্যবস্থাপনা ছিল না তখন যদি রাখতে হইতো তাহলে শুকাই রাখতে হয়তো। এজন্য হইত এই যে তোমরা খাও জমা করে রাখো এবং শুকিয়ে রাখো মানে এখন তিন দিনের বেশি রাখলে আর কোনো অসুবিধা নেই তাহলে এই তিন দিনের হুকুম থাকবে সবসময় এই তিন দিনের হুকুম আবার একেবারে মানসুখ হবে না যদি উম্মতের মধ্যে এমন অবস্থা সৃষ্টি হয় একবারে দুর্ভিক্ষ দেখা দিছে সমাজে একজন দুইজনের বেশি প্রবাণি করার সামর্থ্য নেই তখন এই লোক কোরবানি করে সব ফ্রিজে রাখবে এটা তখন তার জন্য জায়েজ হবে না তখন কোরবানি করে সব দিয়ে দিতে হবে কিন্তু যে সময় আলহামদুলিল্লাহ চতুর্দিকে সবাই কোরবানি করতেছে আল্লাহবাই সবার ভালো সামর্থ্য দিয়েছেন তখন আর এই তিন দিন রাখা বা তিন ভাগ করে এক ভাগ বাধ্যতামূলক দিয়ে দেওয়া এই রকম বিষয়গুলো তখন তাদের উপরে আরোপিত হবে না নবী সাল্লাম এই এই কথাটি এখানে স্পষ্ট করেছেন এরপরে নবী সালাম বলেন আল্লাহ জেনে রাখো এই দিনগুলো হল আকলিন দিনগুলো হল খাওয়ার দিন এই দিনগুলো কিসের দিন খাওয়ার দিন ওয়া সরবিন পান করার দিন ওয়া জিক্লাহ হিয়া জাওয়াজাল্লাহ আবার আল্লাহর জিকিরের দিন এই দিনগুলো খাবারের দিন পানীয় দিন আল্লাহর জিকিরের অধীন তাহলে এখানে দুই ধরনের খাবারের কথা বলা হয়েছে একজন মানুষের শরীরে দুই ধরনের খাবার লাগে একটা খাবার খাবার হলো শারীরিক খাবার আরেকটা খাবার হলো রুহানি খাবার শারীরিক খাবার দিলে শরীর মোটা তাজা হবে কিন্তু রুহানি খাবার না দিলে রুহটা মরে যাবে কাল মরে যাবে কাল শক্তিশালী থাকবে না এজন্য জন্য শারীরিক খাবার বাড়ানোর পাশাপাশি কালবের খাবারটাও বাড়াইতে হবে এই জন্য নবিসাম বলেন এই দিনগুলোতে যেমন তোমাদের খাবারের পরিমাণ বেড়ে যাবে ভালো ভালো খাবার কোরবানের গোষ্ঠ থাকবে ভালো খাবে কোনো অসুবিধা নেই খেতে কোনো নিষেধ নাই কিন্তু খাবার পাশাপাশি আজ্লা এই তিন দিন খাবার যেমন ভালো আল্লাহর জিকিরের মানও হবে ভালো আল্লাহর জিকিরটাও ওই মানে হইতে হবে কিন্তু আমাদের দেখা যায় খাবার বেড়ে যায় জিকির কমে যায় এই তিন দিনে জিকির আরও কমে যায় আগে তো একটু জামাতে নামাজ পড়লো এই তিন দিনে জামাত বেশি তরক হয় তিন দিন আত্মীয় স্বজনের বাড়িতে এই দিক সেদিক দৌড়াধুড়িতে থাকে বেড়াইতে যায় জামাতে নামাজ ছুটে যায় আগে জাল কোরআনতালাবাদ হয়তো এই তিন দিনে কোরআনতলাবাত কমে যায় অর্থাৎ জিকরুল্লাহার দিনগুলোতে জিকরুল্লাহ কমে যায় এই আমাদের শরীর মোটা তাজা হয় কিন্তু আমাদের কাল मृत हो जाए यह देखें ये तीन दिन आल्लह नाफरमानी बेड़े जाए यही तीन दिन छवि तोलार जो तो बेसि घुना महामारी आकार देखा जाए सेलफी तोला गरु जबाई कर छवि तोला गर छोला तो तर क्या बेड़ाते जाते कोथा ईदे नमज़ पढ़ते तरप कथाय गाड़ी उठते से, खाली छवि छवि तुलते फेसबुके सब जगह दीते ही তাহলে গুনার মাত্রা হারামের মাত্রা কবিরা গুনার মাত্রা বেড়ে গেছে এর পাশাপাশি দেখা যাচ্ছে গান বাজনা এই তিন দিন এত ব্যাপক হারে অনেক জায়গায় তো গান বাজনার বিশাল বিশাল অনুষ্ঠান হয় ঈদ উপলক্ষে যে বিশাল গানের অনুষ্ঠান অর্থাৎ ঈদের আনন্দ গানের মাধ্যমে অর্থাৎ জিকরুল্লাহার পরিবর্তে আল্লাহর নাফরমানির মাত্রা এই দিনগুলাতে আইয়ামে তার শিখ এর বেড়ে যায় অথচ একজন মুসলিমের এই দিনগুলোতে জিক্রুল্লা বেড়ে যাবে এই দিনগুলো কিন্তু দাওয়ার কাজ করার দাওয়াতের কাজ করার বড় সুযোগ আপনি সারা বছর সময় পাচ্ছেন না এই তিন দিন ছুটি পাচ্ছেন একটু সময় পাচ্ছেন আপনি বাড়িতে গেলেন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে গেলেন আত্মীয় স্বজন আপনার বাড়িতে বেড়াইতে আসলো তাহলে একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ মত বিনিময় এর মধ্যে আল্লাহর দিনের দাওয়াত পেশ করেন সবাই কাছে আল্লাহর জিকির বেড়ে যাবে আল্লাহর দিনে দাওয়াত দেওয়ার বড় সুযোগ এই দিনগুলোতে এই জন্য নবিস রচনা এই দিনগুলো হল আয়িক আজাল এই দিনগুলো হলো বেশি বেশি আল্লাহর জিকিরের দিন এবং আল্লাহর নিয়ামত তোমরা খাও এবং পান করো পাশাপাশি বেশি বেশি আল্লাহ সুবান তালার জিকির করলে এক নম্বরে আমরা পাইলাম যে এই দিনগুলার করণীয় হলো তাকবীর ওয়া জিক্লাহ তাকবীর এবং আল্লাহর জিকির দুই নম্বর করণীয় নম্বর সুন্না হল ঈদের দিন সকালে নাহারে গোসল করা বছরে কিছু কিছু দিন আছে এই দিনগুলোতে গোসল করা সুন্নত মধ্যে একটা দিন হলো ঈদের দিন ঈদের দিন গোসল করা এটা সুন্নতি গোসল এটা ফজিলতের গোসল বা তাতায়ু বলির রেজাল আর পুরুষদের জন্য সুগন্ধি ব্যবহার করা কিন্তু আজকের জমানায় উল্টা হয়ে গেছে পুরুষেরা এখন সুগন্ধি ব্যবহার করে না মহিলারা বেশি করে মহিলারা রাস্তা বের হওয়ার সময় বিভিন্ন রকমের সুগন্ধি লাগিয়ে রাস্তায় বের হন অথচ এটা একজন মহিলার জন্য হারাম কবিরা গুণা এবং এটা জেনার গুনা। যত পুরুষ উনার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গ্রাম পাচ্ছে সুগন্ধি লাগায় না মনে করে ঘরে আছে এখানে আবার শ্বাস সুগন্ধি কি দরকার কিন্তু নারীর জন্য উত্তম হল ঘরে সাজগোজ করে থাকবে ঘরে নারী সুগন্ধি লাগাই থাকবে কিন্তু বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করবে না এবং জিনাদকে ডেকে রাখবে আর পুরুষেরা বাইরে বের হওয়ার সময় সুগন্ধি দিবে মসজিদে আসার সময় সুগন্ধি দিবে তারপরে আপনার বাইরে যে কোনো দিকে বের হচ্ছে তখন সুগন্ধি লাগাবে ঠিক ঈদের দিনও পুরুষদের জন্য সুগন্ধি লাগানোটা সুন্নত তিন নম্বর সুন্নত হল আজহা মুসাল্লা ঈদ মা ঈদের সলাাত মসজিদেও আদায় করা যায় আবার মাঠেও আদায় করা যায় তবে ঈদের সলাতের জন্য উত্তম হলো মাঠ মসজিদের থেকে ঈদগাহ হলো আফদাল নবী সাল্লামের মসজিদ যেটা মসজিদে নবী মসজিদ নবীতে একজিদের সোলাতের থেকে কত গুণ উত্তম এক হাজার গুণ উত্তম সোহান কিন্তু নবী সাল্লাহ ইসলাম ওই এক হাজার গুণওয়ালা মসজিদ মসজিদে নবী ছেড়ে ঈদের নামাজ পড়তেন বাহিরে তাহলে বোঝা যায় যে এত বরকতময় মসজিদ মসজিদে নবী কিন্তু নবী সাল সাল্লাম ঈদের নামাজটা মসজিদের নবীতে আদায় করতেন না মসজিদ নবী বাহিরে আদায় করতেন তা এজন্য সকল কেরাম একমত যে ঈদের নামাজ মসজিদের থেকে বাহিরে মাঠে আদায় করাটা আফতল তবে একটা মসজিদ বাদে সেটা হলো মসজিদে হারাম মসজিদে হারামে মসজিদে হারামের মসজিদের ভিতরে আদায়টাই উত্তম আর পৃথিবীর সকল মসজিদ মসজিদে নবী সহ এগুলো মসজিদ থেকে মসজিদের বাহিরে আদায় করাটা উত্তম তবে মসজিদে আদায় করলেও ঈদের সলাদ আদায় হবে আর মসজিদে যদি আসে এর সাথে আমরা ওই মশালাটাও বলে দিই যদি মসজিদে ঈদের সলাদ আদায় করা হয় তাহলে মুসল্লি এসে তাহেতুল মসজিদ আদায় করবে যদি মসজিদে ঈদের সলাদ হয় তাহলে মুসল্লি মসজিদের ঢুকে তাহিয়েতুল মসজিদ আদায় করবে এটা ঈদের কারণে বা অন্য কোনো কারণে না এটা কিসের কারণে এটা মসজিদের কারণে আল্লাহর ঘরের এহতেরাম আর যদি ঈদগাহে ঈদের নামাজ পড়তে যায় তাহলে তাহিয়াতুল মসজিদ পড়বে না কোনো ধরনের নামাজ পড়বে না ঈদের নামাজের আগ পর্যন্ত কোনো সুন্নত নফল, শুধুমাত্র কাজা নামাজ বিশেষ করে আমাদের দেশের একটা বড় বৈশিষ্ট্য আছে ঈদের দিনের ফজর পড়ে না ঈদের নামাজ পড়তে যায় অসংখ্য ভাই এরকম পাওয়া যায় যারা ফজর পড়ে না অথচ কোরবানির বছরের ওয়াল চুয়ান্ন এই ফজরটা এখানে ফজর বলতে সমস্ত ইয়াউমিন বলছেন ফজরউমিন দিন সকাল বেলার ফজর এটা সারা বছরের শ্রেষ্ঠ ফজর কিন্তু আমরা দেখা যায় আমাদের দেশের ভাই বোনেরা এই ফজরটাই বেশি মিস করে কোরবানের দিন ফজরের নামাজ পড়ে না তো ওই ফজরটা যদি না পড়ে ওইটা পড়তে হবে ওইটা ঈদের নামাজের আগেই তাকে পড়ে দিতে হবে কারণ ওইটা না পড়লে তো তার ফজরের নামাজের কোনো মূল্য নেই এই ঈদের নামাজের কোনো মূল্য নেই কারণ ফরজ বাদ দিয়ে আপনার সুনত ওয়াজিব আদায় করলে ওই সুনত ওয়াজিবের কোনো গুরুত্ব থাকে না আপনি আশার নামাজ পড়তে আসছেন এশা নামাজ পড়তে এসে এশা চারির একাত পরশ পড়লেন না পরের দু রেখ শূন্যত পড়ছেন আর বিতির পড়ছেন খুব সুন্দর করে পড়ছেন আপনার শূন্যতার বিতিরের কোনো গুরুত্ব আছে যদি সারি রেখ না পড়েন জুমায় আসছেন আসি দুই রেখাত পরশ পড়েন নাই পরে দি সুন্দর করে চারিরেকাত পড়ছেন বাদাল জুমা পড়ছেন তো ওই বাদাল জুমার কোনো গুরুত্ব আছে যদি দু রেখাত না পড়েন তো ফজরের দূরে কাত না পড়ে ঈদের নামাজ পড়লে ওই ঈদের সলাাতের কোনো গুরুত্ব নাই এজন্য ফজর অবশ্যই পড়তে হবে তো এই এই ফজরের পরে মুসল্লি যখন ঈদগাহের দিকে যাবে বা মসজিদের দিকে যাবে শূন্য থইল সম্ভব হলে হেঁটে হেঁটে যাওয়া গাড়িতে না উঠে হেঁটে হেঁটে যাওয়া হেঁটে হেঁটে আসা এবং এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা এটা ঈদের দিনের একটি সুন্না আরেকটি সুন্না হলো আসলাত উম আল মুসলিমিন ও ইস্তাহবাবুদা মুসলিমদের সাথে ঈদের সলাতের শরিক হওয়া আর ঈদের সলাতের খুদ্ায় উপস্থিত থাকা ঈদের সোলাত ওয়াজিব নাকি সুনত এটা নিয়ে আহলুল আলেমদের মধ্যে আখতালাপ আছে সাইফুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমাল এটাকে ওয়াজিব বলেছেন এবং ওয়াজিবের মঠটাই শক্তিশালী কারণ আল্লাফাক বলছেন ফাসল্লিল রব্বিকা ওয়ানহার যে কোরবানি দেওয়ার আগেই আল্লাফাক সলাতের কথা বলছেন তাহলে এখানে সলাত মাস্ট লাগবেই সলাত আদায় করে তারপরে কোরবানি এই জন্য সলাটটা খুবই গুরুত্বপূর্ণ এবং সলাতের সাথে খোদ্বা অনেকে দেখা যায় যে খোদ্বা না শুনে কোরবানি করার জন্য দৌড় দেয় যে খোদবা শোনাকে নামাজকে এত গুরুত্ব মনে করে না যে তার কোরবানিটাকে যত বেশি গুরুত্ব মনে করতেছে সলাাত আর খোদ্বাকে এত গুরুত্ব মনে করতেছে না অথচ তার কোরবানির থেকে সলাৎ আর খার গুরুত্ব বেশি আর সলাৎ আর একবারে শেষ হয়ে যাবে আর পাবে না কিন্তু সে কোরবানিটা সে চার দিনে দিনেও করা যাবে সে চার দিন পর্যন্ত সময় পাচ্ছে ওইটা করার জন্য কিন্তু সেটা নিয়ে খুব তাড়াহুড়া অথচ এটা কিন্তু সে আর পাচ্ছে না একদিনে হচ্ছে দশ তারিখে ঈদের নামাজ হচ্ছে এগারো তারিখে আর ঈদের নামাজ পাবে না ঈদের খোঁতা পাবে না বারো তারিখে পাবে না তেরো তারিখে পাবে না দশ তারিখে শেষ অথচ এটা সে মনোযোগ দিয়ে ভালো পাবে এটার দিকে তার লক্ষ্য নাই মানে এখানে ঈদের নামাজ পড়তে আসলেও তার মনোযোগ হলেও কতক্ষণে গরু জবাই করবে আর পাল্লা দিয়ে কার আগে কে শেষ করবে সবার কাছে বলবে যে আমি সবার আগে শেষ করে ফেলছি দশটা বাজে শেষ করে ফেলছি একজন আরেকজনের ফোন করি কয় আমি টা শেষ আরেকজন ক আমি তো এগারোটা খাইয়ে ফেলছি মানে কার আগে কে জবাই করতে পারে খাইতে পারে শ্বাস করতে পারে এটার প্রতিযোগিতা এটা তো এরকম প্রতিযোগিতা করার বিষয় নয় এটা তো সাত দিন পর্যন্ত ইসলাম যেখানে আপনাকে সময় দিছে আপনি আসতে দেরে করেন আজকে পারলে আজকে করেন কালকে পারলে কালকে করেন যে সময় পারেন সময় করেন আল্লাহর হুকুমটা একটা হুকুম পালন করবেন কিন্তু তার আগে গুরুত্ব সহকারে সলাৎ এবং ফা এটা ওই দিনের একটা গুরুত্বপূর্ণ সুন্না আর তাহনিয়াবিল ঈদ এই দিনের আরেকটি সুন্না হল একজন আরেকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করা আর শুভেচ্ছা বিনিময়ের সূন্য পদ্ধতিটা হল একজন আরেকজন জন্য দোয়া করা সাহাবাইকার যে দোয়াটা করতেন এটাই হলো উত্তম পদ্ধতি সাহাবাই কেরাম একজন আরেকজনের সাথে দেখা হলে কি বলতেন তাকবাল্লাহ হুমিনা ওয়ামিন কুম তাকাল্লাহ হুমিনা ওমিন কুম আল্লাহ পাক আমাদের এবং তোমাদের সকল আমল গুলাকে আল্লাহ কবুল করুন কত সুন্দর দোয়া আজকের এই দিনে আমরা যে আমলগুলা গুলা করতেছি আল্লাহ আমার আমলগুলো গুলো কবুল করুক তোমার আমলগুলো গুলো আল্লাপাক কবুল করুক একজন আরেকজনের জন্য দোয়া এটা হলো ঈদের দিনের তাহনিয়া ঈদের দিনের শুভেচ্ছা বিনিময় কিন্তু আমরা কি করি আমরা শুরু করি মোয়ানাকা মোয়ানাকা এটা ঈদের দিনের শূন্যত না এটা মুসাফিরের সুন্নত মানে মুসাফিরের সুন্নত বলতে মোয়ানাকা প্রতিদিন যারা স্থানীয় এলাকায় যারা আছেন যাদের সাথে প্রতিদিন দেখা হয় তাদের সাথে মোয়ানাকা করা সুনত না সুননত হলো কোনো জায়গায় আপনি সফরে গেছেন সফর থেকে আসছেন চার পাঁচ দিন পরে আসছেন হয়তো দেখা গেছে আপনি ডাকা থাকেন বাড়িতে গেছেন অনেক দিন এলাকায় গেছেন এলাকা থেকে আসছেন তখন আপনার সাথে দেখা হলে আমার মোয়ানাকা করা সূন্না বা আপনি ঢাকা থাকেন বাড়িতে গেছেন লোকজনের সাথে হঠাৎ প্রথম দেখা হয়েছে দেখা হওয়ার পরে মোয়ানাখা করাটা শূন্য কিন্তু দেখা যায় দেখবেন আমাদের দেশে যারা ঢাকা শহর থেকে বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে কত দেখা হয়েছে একজনের সাথে আরেকজন একবারও মোয়ানাখা করে নাই বসে আছে ঈদের দিনের জন্য আগে ঈদের আগে যত দেখা হয়েছে একবারও কিন্তু মোয়ানাখা হয় নাই মহানাখাটা হবে কোন দিন জমা করে রাখা হয়েছে এটা ঈদের দিনের জন্য এটা সুন্নতের খেলাফত হইলো যখনই দেখা হইল ওই সাথে অনেক দিন পরে তখন মানাকা করা আবার দেখবেন বাড়িতে গেছে তিন দিন চার দিন হয়ে গেছে মা বাবার করে না অপেক্ষা করতেছে যে ঈদের দিন আসবো ঈদের নামাজ পড়বো তারপরে যাই মা বাবার কবজেয়ারাত করব। মনে হচ্ছে এর আগ পর্যন্ত কবজ এড়াত করলে আবার গুণা হয়ে যাবে মানে তিন চার দিন বসে আছে করবে না অথচ শূন্যত হইলো যখনই আপনি বাড়িতে গেলেন তখনই আপনি সাথে সাথে মা বাবার কবরস্থানে গিয়ে মা বাবার জন্য দোয়া করে আসবেন জিয়ারত করে আসবেন সেটা ঈদের দিনের জন্য অপেক্ষা করে বসা থাকা বা ঈদের দিন জিয়ারত করলে বেশি হবে এইরকম মনে করা এগুলো এই জন্য এই দিন একজন আরেকজনের সাথে তাহানিয়া বিনিময় করা এটা সুন্না আবার দেখা যায় তাহানিয়া বিনিময় করতে গিয়ে আমরা অনেক হারাম কাজও করে ফেলি যেমন মোয়ানাকা করা সুন্নত কিন্তু মোয়ানাকা সিস্টেমটা কি কাঁদের সাথে কাঁধ মিলবে কিন্তু দেখা আমরা ফ্যাটের সাথে ফ্যাট বুকের সাথে বুক তো ফ্যাটের সাথে ফ্যাট মিললে এটাকে বলা হয় মোবাতানা বতনের সাথে বতন আর বুকের সাথে বুক মিললে এটার নাম হলো মশা দ্বারা বুকের সাথে বুক বুকের সাথে বুক মিলানো ফ্যাটের সাথে ফ্যাট মিলানো এটা হারাম এটা হারাম কাজ অথচ আমরা কোলাকুলির নামে হারাম কাজটাই করতেছি আরও জোরে ধরতেছি ভালো করে শক্ত করে মোহব্বত ভাড়ানোর জন্য একেবারে বুকের সাথে বুক মিলাই ফেটের সাথে ফ্যাট মিলাই জড়ায় ধরতেছি ধরে হারাম কাজটা করতেছি কবিরা গুনা করতেছি ইসলামে এরকম ফ্যাটের সাথে ফ্যাট বুকের সাথে বুক মিলানোর কোনো বিধান নাই ইসলামের বিধানটা হলো গলার সাথে রনুকের সাথে রুনুক এজন্য এটা নাম হলো মহান এটা একবার মিলালে যথেষ্ট শূন্যতা আদায় হয়ে যায় তবে কেউ যদি দুইবার তিনবার পাঁচবারও মিলায় কোনো অসুবিধা নেই কিন্তু কোনোটাকে বাধ্যতামূলক করে নেওয়া তিনবার মিলাইতে হবে বা চারবার মিলাইতে হবে পাঁচবার মিলাইতে হবে এরকম করে নিলে সেটা তখন খেয়াল রাখতে হবে এটা মিলানো যাবে না কিন্তু আমরা এই সূন্যটা আজকে মানে এটা ভিন্ন রকম রূপ ধারণ করছে শূন্যটার বিকৃতি হয়ে গেছে কোলাকুলির নামে শূন্য বিরোধী কাজ আর এটাকে ঈদের দিনের সাথে সম্পৃক্ত করা সারা বছর খবর নাই শুধু ওই ঈদের দিন এবং ঈদের দিন এত জোরে জোরে মানে ধরে এইগুলা সম্মত আমল নয়বর এই দিনের একটি উত্তম আমল হলো ও ধা পশুটা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর নামে জবাই করা অনেকে আমরা জবাই করি অমুকের নামে তমুকের নামে আমাদের দেশে বেশি এই কথাটা বারবার বলে যে অমুকের নামে কোরবানি দিতেছি অমুকের নামে আমি এক নামে অমুখে দুই নামে অমুখে পাঁচ নামে তা নাম তো একটাই নাম তো আল্লাহর নামে একমাত্র আল্লাহর নামে জবাই করার সময় বলতে হবে বিসমিল্লাহ আকবার বিসমিল্লা বলাটা ওয়াজিব বিসমিল্লা না বললে এটা হালালে হবে না জবাই হবে না তা আপনি বিসমিল্লা মানে কি আল্লাহর নামে জবাইতে করতেছে না একজনের নামে তা আবার অন্য মানুষের নাম আসবে কেন জবাইতে হবে শুধুমাত্র আল্লাহ সবান নামে অন্যদের পক্ষ থেকে কিন্তু আমরা ওই অন্যদের পক্ষ থেকে কথাটাকে আবার বলি ফেলি যে অমুকের নামে অমুকের নামে অমুকের নাম কিন্তু কথাটা কারো নামে হবে না নামে শুধু আল্লাহর নামে করবানি অন্য কারো নামে করবানি গুলো তো সেটা সেরে হয়ে যাবে কিন্তু আমরাও আসলে নিয়ত কিন্তু আল্লাহর নামেই কথাটা বলার সময় আমরা একটু উল্টাপাল্টা করে বলি তো এই জন্য এটা সংশোধন করতে হবে যে বলার সময় বলতে হবে যে আল্লাহর নামে আমি কোরবানি করতেছি কিন্তু অমুক অমুকের পক্ষ থেকে অমুকের পক্ষ থেকে কোরবানিটা আর উদ্ধাটা নিজের জবাইটা নিজে করাটা উত্তম উত্তম পদ্ধতি হলো নিজের কোরবানি নিজে জবাই করা নবী সাল্লা সাল্লাম নিজের কোরবানি নিজে করছেন সাহাবাইকার প্রত্যেকে নিজের এটা নিজে করতে। সেখানে কোনো ইমাম সাহেবকে কোনো আলেমুলামাকে ডেকে জবাই করানোর পদ্ধতি সাহাবাইকারের সময় তাবেনের সময় তাবে তাবেনদের সময় ছিল না কারণ জবাই করার জন্য এমন কিছু দোয়া দরুদ নাই যে যেগুলো যে শুধু ইমাম সাহেবে জানে আর কেউ জানে না এইরকম কোনো দোয়া দরুদ নাই অর্থাৎ কোরবানির জবাই করার জন্য শর্ত হলেও শুধু আপনি বিসমিল্লাহি আল্লাহ হকবর এইটা জানলেই হলো তো এটা জানে না এরকম মুসলিম আছে নাকি এটা তো সবাই জানে আর বাকি দোয়া মাসনুন যে কয়টি দোয়া আছে এগুলো না বললে কোনো অসুবিধা নেই আর অন্তরে নিয়রটাই যথেষ্ট আপনি তো কার পক্ষ থেকে কোরবানি করতেছেন কিভাবে করতেছেন হালাল টাকা না হারাম টাকা না কিসের টাকা না নামাজি না বেনামাজি না মৎখোর না ঘুসখোর না সুৎখোর সব তো আল্লাহরবুল্লা আলমী জানেন তা আপনি কি আল্লাহকে বাঙ্গি ভাঙ্গি বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে আল্লাহ সুবানকে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার নাই সব আল্লাহ রব আল জানেন এজন্য নিজের কোরবানি নিজে আর তিন জনে করলে একজনকে খেলাপথ দিবেন একজনকে ওয়াকিল বানাইবেন তিন জনে মিলে বলবেন যে আপনাকে আমরা দায়িত্ব দিলাম আপনি জবাই করেন একজনে জবাই করে দিবেন বাস এমন কি মহিলারাও জবাই করতে পারে নবিস্লামের যুগে মহিলারাও কোরবানির ফসু জবাই করতেন আপনার এখন পুরুষেরাই জবাই করতে ভয় পায় এমন পুরুষ যে কবাই করতে ভয় লাগে জবাই করা ঠিক আছে, কিন্তু কাজ কাজ একটা ইসলামের মনে মনে করে করে আপনি করবেন। সেখানে আর আসবে না। এমনি তো স্বাভাবিকভাবে জবাই করতে একটা বয়ের কাজ কিন্তু এটা যখন আপনি আল্লাহর আবাদত মনে করবেন তখন কিন্তু এই বয়টা কেটে যাব এজন্য নিজের কোরবানি নিজের কোরবানির প্রসুর নিজে জবাই করাটা হলো মুস্তাহাব সুন্না এই দিনের বোল ত্রুটির মধ্যে বড়ো ধরনের বুল ত্রুটি হয় আল এস্রাফ ও তাবজির এসরাফ এবং তাবজির অর্থাৎ অপ ব্যয় এবং বেশি ব্যয় করা মানে একটা হল যেখানে যা ব্যয় করা দরকার তার থেকে বেশি ব্যয় করা আরেকটা হলো অপাত্রে ব্যয় করা যেখানে ব্যয় করার কোনো দরকারে নেই। সেখানে ব্যয় করা এটাকে বলা হয় একটাকে বলা হয় এসরাফ আরেকটাকে বলা হয় তাবজির। ঈদের দিনে অনেকে আমরা বেহুদা খরচ করি এই বেহুদা খরচ করা দুটাই হারাম এস্রাফও হারাম তাফজিরও হারাম বেহুদা বলতে মানে কোরবানি আলহামদুলিল্লাহ ভালো কাজ কোরবানির যত আপনি বেশি টাকা দিয়ে করতে পারেন এটা আলহামদুলিল্লাহ আল্লাহর উদ্দেশ্যে আপনি কোরবানি দিচ্ছেন কিন্তু দেখা গেল কিছু কোরবানি আছে একেবারে বেশি তাবজির বেশি এস্রাফ মানে দেখা গেছে আমি চার পাঁচ লক্ষ টাকা দিয়ে কোরবানি করা এটা এত জরুরি বিষয় না আমি সর্বোচ্চ এক লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ সামর্থ্য দিচ্ছেন তো বাকি টাকা আমি গরিব মিসকিনকে সদাকা করে দিই বন্যার্থ্য মানুষ কষ্ট করতেছে আমি বর্ণার্থ মানুষের জন্য দিয়ে দিই এখানে একবারে বেশি ভাড়াই দেওয়া এটা স্রাফ এবং তাবজিরের অন্তর্ভুক্ত এরপরে আপনার দেখা গেল ঈদের দিন খরচ করতে গিয়ে কাপড় সাপড় কিনতে গিয়ে বাজার করতে গিয়ে একেবারে বেশি স্রাপ করে ফেলা সীমা লঙ্ঘন করে ফেলা স্বাভাবিকতার চেয়ে বেশি করা এটা আমরা ঈদের দিন লক্ষ্য করি এটা ইসলামে নিষিদ্ধ এরপরে তাকবীর জামায়ী একজনের নেতৃত্বে জামাতবদ্ধ তাকবীর বলা মানে দেখা যায় যে সবাই জামাতবদ্ধভাবে তাকবীরগুলো বলতে থাকা অনেক জায়গায় এরকম আছে দেখা যায় একেবারে জামাতবদ্ধভাবে একজনের নেতৃত্বে যেমন হজের আমাদের দেশের হাজিরা বা অনেক দেশের হাজিরাই করে একজনের নেতৃত্বে তালবি পাঠ করতে থাকে একজন বলে লাভবাই কাল্লা হুম্মা লাভবাই তখন এটা শুনে বাকিরা বলে লাভবাই কাল্লা হুম্মা লাভবাই এটা ভেদাহাতি পদ্ধতি প্রত্যেকে প্রত্যেকের তাকবির নিজে নিজে বলবে ঠিক ঈদের তাকবীরও প্রত্যেকের নিজের তাকবির নিজে একা একা বলতে থাকতে। এরপরে ইদের দিনের বড় ধরনের ভুল ত্রুটি হল শ্যামাউল ঘা গান বাজনা শোনা ইদের দিন গান বাজনা শোনার মাত্রা বেড়ে যায় এটা হারাম কাজ বা এখতালাত রেজা আলবিনেসা পর্দার ব্যাপক লঙ্ঘন হেজাবের লঙ্ঘন নারী পুরুষ সেদিন একাকার হয়ে যায় মনে হয় যে আজকের দিনের জন্য পর্দা শিথিল করে দেওয়া হয়েছে আজকে আর পর্দার ভিতরে মা বোনেরা থাকার দরকার নাই সাজগোজ করে বেপর দাবাবে বাইরে বের হওয়া যায় অতসব বছরের শ্রেষ্ঠতম দিন ফজিলতের দিন সেই দিন যেই দিনটা যত বেশি ফজিলতের ওই দিনের গুণাটাও তত মারাত্মক ওইটা খেয়াল রাখবেন মসজিদে হারামের ফজিলত এক রাকাতে এক লক্ষ রাখাত মসজিদে হারামের সমস্ত আমাল অন্য জায়গার আমালের থেকে গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে মসজিদে হারামের এলাকায় আপনি একটি গুনার কাজ করবেন সেটাও বাহিরে গুনার কাজ করার থেকে ওই জায়গার গুণাটার পরিমাণ কঠিন এক লক্ষ বলা যাবে না কিন্তু অন্য জায়গার থেকে কঠিন অন্য জায়গার থেকে গুণাটা গুরুতর তাহলে কোরবানির দিন ইমন নাহার যেহেতু বছরের তিনশো চুয়ান্ন দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন এই দিনের বালো আমলগুলো সারা বছরের আমলের থেকে শ্রেষ্ঠতম ঠিক একইভাবে এই দিনে যদি আপনি গুনার কাজ করেন সেই গুণাটাও হয়ে যাবে এরকম শ্রেষ্ঠতম গুণা তাহলে আপনি সারা বছর বেপদটা থাকা আর এই দিনে বেপদা থাকা বেশি গুণার কাজ সারা বছরের একতালাতের থেকে এই দিনের একতালাত বেশি গুণা অথচ আমরা থেকে এই দিনে নারী পুরুষের কোনো আর ব্যবধান নাই সবাই যাই পুরুষেরা যায় নারীদেরকে পা ধরে সালাম করে আবার মহিলারা আসি পুরুষদেরকে পা ধরে সালাম করে তারপরে স্যালামিনে তারপরে গল্প গুজব করে আজকে একটা ঈদের দিন কয় যদি না মিলি কথা না বলি কেমন হয় এইটা করতে যাই হারামের প্রসার প্রসার এটা ঈদের দিনের বড়ো ধরনের গুণার কাজ আরেকটা হল আত্ম ও যেটা আমরা বলছি বেশি বেশি ছবি তোলা বর্তমানে এই ভালো মোবাইলগুলো এসে প্রযুক্তি এসে দেখা যাচ্ছে এই ছবি তোলার ব্যাপক প্রসার, প্রসার এটাও ইসলামে হারাম শুধুমাত্র কয়েকটা ক্ষেত্র ছাড়া বাকি সব ক্ষেত্রেই এরকম অপ্রয়োজনীয় ছবি তোলা ছবির প্রচার প্রসার করা এটি সম্পূর্ণরূপে হারাম এরপরে আমরা আসি কোরবানি সংক্রান্ত কিছু বিষয় কোরবানি এমন একটি আবাদত যেই আবাদতটি আল্লাহ সুবাহ তালা সমস্ত উম্মতের জন্য দান করেছিলেন সুহান আল্লাহ একেবারে আদম আলহিসাল্লাম থেকে শুরু করে উম্মতে মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত প্রত্যেক উম্মতকে আল্লাপাক এই কোরবানির বিধান দিয়েছিলেন বলেন প্রত্যেক উম্মত কে আমি এই কোরবানির বিধান দিয়েছিলাম लियाजम जरा आल्ला नाम जिकिर करते गृहपालित चतुष्पद जंतुगुल माध्यम तुरबानी कर प्रत्येक उम्मा के अल्लाह रबुल आलमीन यदेशनाफाक सुराल मायदार सत्तर एक त्रिस आयातर मध्य আদাম আলাইসালামের দুই সন্তানের কোরবানের ঘটনা বর্ণনা করেছেন এটা আমরা সবাই জানি হাবিল এবং কাবিলের কোরবানের ঘটনা এখন কথা হলো হাবিল এবং কাবিল এদের কি দুজনের কোরবানের কবুল হয়েছে কিনা আচ্ছা এরা দুইজন মুসলমান না একজন মুসলমান একজন কাফের এটা আবার অনেকের সন্দেহ আছে দুইজনেই মুসলিম দুইজনেই মুসলমান দুইজনে কোরবানি করছেন আল্লাহ আদম আলাইসলামের দুই সন্তানের মাসালা দেখেন কত হাজার হাজার বছর আগের মাসালা সৃষ্টির শুরুর মাসালা ওই মাসালার সাথে মিলাইলে আমরাও বুঝতে পারবো আমাদের কার কোরবানি কবুল হবে কার কবল হবে না দনোজন কিন্তু মুসলমান এবং একজন নবীর ছেলে আদম আলা শুধু প্রথম মানুষ না আদম আলাম পৃথিবীর সর্বপ্রথম আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ করছেন হালাল কিন্তু একজনের কবুল হয়েছে আরেকজনের কবুল হয় নাই কেন কবুল হয়নি আল্লাহাক ব্যাখ্যা দিছেন সুরাল মায়দা সাতাশ নম্বর আয়ত আল্লাহাক বলছেন আল্লাহ রব আলামিন কোরবানী কবুল করেন শুধুমাত্র আল্লাহ কবুল করেন কাদের থেকে আল্লাহ আরো ব্যাখ্যা করেছেন আল্লাহ রবীনের নিকটে কোরবানীর গরুর কোরবানির পশুর গোষ্ঠ পৌঁছায় না রক্ত পৌঁছায় না শুধুমাত্র আল্লাহর কাছে তোমাদের আল্লাহ কবুল করেন খালি তাকোয়া গোস্ত কবুল করেন না রক্ত কবুল করেন না কবুলটা করেন কি তাকুয়া তো তাকোয়া যদি থাকে তাহলে কবুল হবে তাকোয়া যদি না থাকে কবুল হবে না তাহলে সহজেই হিসাব যে যার তাকোয়া আছে তার কোরবানি কবুল হবে যার তাকোয়া নাই তার কোরবানি আল্লাহ কবুল করবেন না এখন বুঝবো কিভাবে সহজ অঙ্ক বাকারার শুরুতে যেটা আমরা অনেক বাইব এটা জানি আলিফলাম الذین يؤمنون بالغیب ويقيمون الصلاه الله پاک এখানে বলছেন যে কুরআন نازিল করেছেন কাদের জন্য ওদাল্লিল মুত্তাকিন মুত্তাকিন দেরকে এটা হেদায়েত দিবে পথ নির্দেশনা দিবে মুত্তাকিন কারা আল্লাযিন يؤمنون বিল যারা গায়বের উপরে ঈমান আনে ওয়াইকিমুনাস সালা যারা যারা নিয়মিত সলাদ তাহলে যেই ভাই যেই বোন দৈনিক করেন না তার মধ্যে নাই। আল্লাহ এখানে স্পষ্ট করে দিয়েছেন যে যদি তার ভিতরে তাকোয়া থাকতো তাহলে এটা কেমন তাকোয়া যে তাকোয়া তাকে দৈনিক পাঁচ বার নামাজে বড়াইতে পারে না যেই ভাই যেই বোন দৈনিক পাঁচ বার সলা আদায় করেন না তার ভিতরে তাকোয়া নাই এখানে স্পষ্ট বলে দিয়েছেন তার ভিতরে তাকুয়া নাই যদি তাকুয়া থাকতো উনি হারাম উপার্জন করে কিভাবে আল্লাহর ভয় যদি থাকতো তাহলে হারাম উপার্জন করতে পারে তাহলে যাদের তাকুয়া নাই আদম আলাইসালামের দুই ছেলে দনোজন মুসলমান দোনজন আল্লা উদ্দেশ্যে কোরবানি দিচ্ছেন হালাল দিয়ে কোরবানি দিচ্ছেন কিন্তু গন্ডগোলটা এক জায়গায় গন্ডগোল ছিলগোল থাকার কারণে যার তাকোয়া গন্ডগোল তার কোরবানি আল্লাহ সব তালা কবুল করেন নাই তাহলে আমরাও সহজে বুঝতে পারি যাদের তাকোয়া আছে আল্লাহ তাদের কবুল করবেন আর যাদের তাকোয়া নাই তাদেরটা কবুল হবে না তাহলে কি যাদের তাকুয়া নেই কোরবানি না দিয়ে বসে থাকবেন তারা কোরবানি দিবেন কিন্তু এখন থেকে তাও বা দৈনিক পাঁচবার নামাজ শুরু করে দিব সাথে সাথে কোরবানিও করবো তারপরে সুদ খেয়েছি সুদের থেকে তাওবা করে নিব ঘুষ খেয়েছি ঘুষের থেকে তাও করে নিব যে অপরাধটা করেছি সেই অপরাধ থেকে আল্লাপাক বলেন বান্দা যারা নবসের উপরে জুলুম করতে করতে অনেক বাড়াবাড়ি করে ফেলেছ সীমা থেকে অনেক দূরে চলে গেছে। রাহিম কারণ তিনি তো হইলেন গফুরাহিম সোহান এই জন্য যত গুনা করে ফেলে সে নিরাশ হওয়া যাবে না খালেজ পাবে করে कुरबानी करते कुरबानी आगे तो आरोप काड़ाई फिलते हैं तो हमें आल्ला सुबहान तला कुरबानी कबुल करबे इनशाल्ला इब्राहिम आलिस्लम कुरबानी कथा आल्लापा कुरान कारिमे सामने तुले धरे से एवं कथागुलर मध्य अनेक शिक्षण विषय आल्लापाक रेखे सुरज साफ एकश थ एक शो आठ नम्बर आयात ইব্রাহিম কাছে কোনো বাবার কাছে কোন দরবারে কারো কাছে সন্তান ইমান চলে যাবে আল্লাহাকে এখানে শিখাইছেন ইব্রাহিম আলাহিসালামকে দিয়ে যে সন্তান চাইতে হবে শুধু আল্লাহর কাছে কিরকম সন্তান চাইতে হবে থেকে আরো উপরের স্তর তোমাকে একটা হালিম সন্তান দিব আল্লাহ হালিম সন্তান দিলেন সে হালিম সন্তানের নাম কি ইসমাইল আলহিস ওই সন্তান যখন বাবার সাথে চলাফেরা করার মতো বয়স হয়েছে হাঁটা ছলার মতো বয়স হয়েছে হাঁটা ছলার মতো বয়স বলতে মুফাসরেনী কেরাম বলেন তেরো চোদ্দ বছর বয়স হয়েছে মানে বালক হওয়ার কাছাকাছি এরকম বয়সে যখন উপনীত হয়েছেন কলাইয়া বুনাইয়া আননি আজবাহুক কেমন বাবা কেমন সন্তান বাবা ছেলেকে দেখে সরাসরি বলতেছেন যে বাবা আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতেছি আমরা ছোটবেলা থেকে ও আর শুনতাম যে ইব্রাহিম আল্লাহ সালাম নাকি স্বপ্নে দেখতেছেন প্রিয় বস্তু করবানি করার জন্য আল্লাহ বারবার স্বপ্নে দেখাইতেছেন তো প্রিয় বস্তু কি জিনিস উনি খুঁজতে খুঁজতে পায় না তো শেষে যায় খুঁজে পাইছে যে ইসমাহ আল্লাহ আপনার একশো তিন নম্বর আয়াত আল্লাহাকে স্পষ্ট করে বলে দিচ্ছেন যে ইব্রাহিম আলহিসামকে সরাসরি আল্লাহ স্বপ্নে দেখাইছেন কোনো ইনডাইরেক্ট স্বপ্ন না কারণ নবীদের স্বপ্ন ওহি আমি সালামের স্বপ্নটা ওহি আমার আপনার স্বপ্ন ওহিনা আমা আপনাকে যদি কেউ স্বপ্নে দেখায় যে তোমার ছেলেটা জবাই করো তাহলে কোনো অবস্থায় যাবে না আমাদের স্বপ্ন আমলামের স্বপ্ন ওহি এই জন্য নবী সাল্লা স্বপ্ন যুগে ওহিলাভ করতেন কিন্তু আমাদেরকে যদি স্বপ্ন এখন আল্লাহর রসুল হয়েছে যদি বলেন এই তুমি কালকে এই কাজ করবা করা যাবে না কারণ শরীয়তের কোন বিষয় নবিস যদি কেউ বলে বুঝতে হবে এটা শয়তান যদি আপনাকে আমাকে স্বপ্ন যুগে কেউ যদি বলে এই তুমি কালকে থেকে দু রেখ নামাজ পড়িও তো সে কে আমাকে স্বপ্ন যুগে বলার দুই রেখ নামাজ বুঝতে হবে বলছে অর্থাৎ স্বপ্ন যুগে আল্লাহর দিনের কোন স্বপ্ন ওহী তা আল্লাহ ইব্রাহিম আলাহি সালামকে স্বপ্ন দেখাচ্ছেন যে ইসমাইল আলাহিসালকে জবাই করতেছে। এটা স্বপ্ন দেখতেছেন সরাসরি কোন প্রিয় বস্তু ত্রিয় বস্তু না ডাইরেক্ট স্বপ্ন যে ইসমাইল আল্লাহলামকে সন্তানকে উনি জবাই করতেছেন এটা স্বপ্নে দেখতেছেন বাবা এ ব্যাপারে তোমার মতামত কি আচ্ছা এখন কথা হলো তেরো চোদ্দ বছরের একটা ছেলে ওই ছেলে আবার মতামত দরকার কি ওই ছেলে মতামত দিবে বাবা জমান জন্য যে ওই ছেলেও চোদ্দ নবী বয়স ওই সময় উনি আল্লাহর নবী এই জন্য আল্লাহর এক আল্লাহ নবী আর এক আল্লাহর নবীর কাছে পরামর্শ চাচ্ছেন আমি সবটা দেখতেছি এরকম এরকম এখন তুমি বলো কি করার কিন্তু হলে তো ওই ছেলে বাবাই কথা বলার সাথে আল্লাহ আব্বা জল্লিনের পক্ষ থেকে যা নির্দেশ দেওয়া হচ্ছে আপনি হুব তাই বাস্তবায়ন করুন মা তো উমার दर्जशील पाताजी ইন আল্লাহ আপনি আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দেওয়া এবং এই অবস্থার উপরে আল্লাহর আনুগত্যর উপরে অটল থাকা এটার নাম সবর নামাজ পাঁচ দিন পড়লেন তারপরে ছেড়ে দিলেন মানে সবর নাই কন্টিনিউ অব্যাহত থাকা এটার নাম হল সবর কয়েকদিন হারাম থেকে বেঁচে থাকলেন এরপরে আবার শুরু করে দিলেন এটার নাম সবর না সবর হইল কন্টিনিউ এই হারাম থেকে বেঁচে থাকার উপরে বিদ্যমান থাকা ইসমাই বলে দিলেন যে সাতা জিদুনি ইনশা আল্লাহ আল্লাপাক বলেন বাপ আর বেটা দুইজনে যখন মুসলমান হয়ে গেলেন তাহলে এতক্ষণ কি মুসলমান ছিলেন না এতক্ষণ ছিলেন কিন্তু আল্লাহর সামনে মাথা নোয়াই দেওয়া আল্লাহর সামনে অনুগত হয়ে দেওয়া এটার নাম মুসলমান এটার নাম মুসলিম আসলামা যখন দুইজনেই আত্মসমর্পণ করলেন্লাহ ইসমাইল আল ইসলামকে জবাই করার জন্য সোয়াই দিলেন আল্লাহ রব আলিন তখন উপরের থেকে ডাক দিলেন আল্লাহ বললেন যেই স্বপ্ন আমার উদ্দেশ্য ছিল সে স্বপ্নের বাস্তবায়ন হয়ে গেছে এইভাবেই আমি মোহসেনিন বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকি সুহান আল্লাহ এই কাজটাকে এত পছন্দ করলেন আল্লাহ বলে দিলেন আমি একটা মহান জীবে দিয়ে মহান প্রাণী দিয়ে তোমার এটাকে এইসমাইলের পরিবর্তন করে দিলাম অর্থাৎ ইসমাইলের পরিবর্তে আরেকটা জীব আমি পাঠাই দিলাম বিজিবিহীন আজিম মানে কাপসেন আজিম এবং তাফসিরে বাঘাবির মধ্যে আমি ওই দিন দেখলাম যে অনেক সাহাবিক সাহাবাইকরাম তাপসির করেছেন যে আদম আলাইসালামের ওই ছেলে যে কোরবানিটা করেছিলেন আদম আসাল্লামে সেহাব তিনি যে কোরবানিটা করেছিলেন তিনি একটা বড় দুম্বা দিয়ে কোরবানি করেছিলেন খুব হৃষ্ট পুষ্ট শক্তিশালী ওই দুম্বাটাকে ফেরেস্তারা আসমানে তুলে নিছিলেন। আর ইসমাইল আলহ ইসলামকে যখন জবাই করতেছিলেন তখন ওই ফেরস্তারা ওই তারক না এটা আমি কেম পর্যন্ত আমি অব্যাহত রাখছি তাহলে আমরা কোরবানীর ফজিলক সংক্রান্ত আরও অনেকগুলো আয়াত আছে হাদিস আছে গুরুত্বপূর্ণ একটা হাদিস বলে আমরা শেষ করবো আল্লাহ রসুসার বলছেন মানা যার কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি দিল না সেই জন্য আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় অর্থাৎ এখানে কোরবানি করার গুরুত্ব নবীরা এমনভাবে দিছেন যে কোরবানির সামর্থ্য আছে সে করল না সেই জন্য আমাদের ঈদগাহে না আসে অর্থাৎ কোরবানির জন্য আল্লাহাক যাদেরকে সামর্থ্য দিয়েছেন কোরবানি করতে হবে আর কোরবানি করার ক্ষেত্রে কোরবানির মাসালা মাসায়েল আমরা ওল্লা আমদারি থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো জেনে নিয়ে সুন্নত পদ্ধতিতে আল্লাহ রব্বাহ আলমিন যেভাবে নির্দেশনা দিয়েছেন এবং নবী সাল্লাহিসাল্লাম এবং নবী সাল্লামের সাহাবিরা যেভাবে কোরবানি করেছেন সেভাবে আমরা কোরবানি করার চেষ্টা করবো আল্লাহ সুবান তালা আমাদের সবাইকে নাহার এবং আয়ামুতের আমলগুলো আমাদেরকে করা তৌফিক দান করুন আমিনব্বাল আলমিন ওসসালামু আলাইকুম রহমত আল্লাহি